ইবনু আব্বাস সাজাল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম একদা মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্যে হতে কোনো এক বাগানে পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এমন দু ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যে তাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছিল তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন এদের দুজনকেই আজাব দেয়া হচ্ছে অথচ কোনো গুরুতর অপরাধে তাদের শাস্তি দেয়া হচ্ছে না তারপর তিনি বললেন এদের একজন তার পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতে না অপর ব্যক্তি চোগলক্ষি করত তারপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন এবং তা ভেঙে দুটু প্রত্যেকের কবরের উপর এক টুকরা করে রাখলেন তাকে বলা হলো কে আল্লাহ রসুল কেন এমন করলেন তিনি বললেন আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তাদের আজাব কিছুটা হালকা করা হবে